أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين كفروا لن تغني عنهم أموالهم ولا أولادهم من الله شيئا وأولئك هم وقود النار كدأ بآل فرعون والذين من قبلهم كربوا بآياتنا فأخذهم الله بزنوبهم والله شديد العقاب قل للذين كفروا ستغلبون وتحشرون إلى جهنم وبئس المهاد قد كان لكم آية في فئتين التقطا تقاتل في سبيل الله وآخرى كافرة يرونهم مثلهم رأي العين والله يؤجد بنصره من يشاء إن في ذلك العبرة لأولي الأبصار زجن للناس حب الشهوات من النساء والبنين والقناطين المقرطات من الزهب والفوضات من الذاهاب والفَّ والخيل المصمات واللا العام والحة دا ت حياة الدنيا والله عندهُحصنُ الم آب ولا أوور بؤكم بخير من جكم. لِلَّذِينَ اتَّقَوْا عِندَ رَبِّهِمْ جَنَّاتٌ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا وَأَزْوَاجٌ مُطَهَّرَةٌ وَهُمْ فِيهَا مُؤْمِنُونَ وَاللَّهُ بَصِيرٌ بِالْعِبَادِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا إِنَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَقِنَا عَذَابَ আমরা দার্সল কোরআনে বসার সুযোগ পেয়েছি জন্য রাবুল আলমিনের শুক্তি আদায় করে কালী মাথুর সুকুর পেশ করছি আলহামদুলিল্লাহ আমি সুরায় আলিমানের ১০ নম্বর আয়াত থেকে ষোল পর্যন্ত তেলাগত করেছি আল্লাহ সুবাহ এর পূর্বের আয়াতগুলোতে গুলোতে কোরআন মজিদের ব্যাপারে ঘোষণা দিয়েছিলেন যে কোরআন মজিদে দুই ধরনের আয়াত রয়েছে এক ধরনের আয়াত হল মহকামাত সুস্পষ্ট আয়াত যার অর্থ সুস্পষ্ট আর এক ধরনের আয়াত আয়াতে মুখাসা বিহাত যার অর্থ অস্পষ্ট আর সেই আয়াতগুলোর অর্থ আল্লাহ ছাড়ার কেউ জানে না আর ওই আয়াতের অর্থ অনুসন্ধান করার জন্য জানার জন্য যারা চেষ্টা করে মূলত তারা বক্র অন্তরের অধিকারী যাদের অন্তর বাঁকা হয়ে গেছে তারাই ওই আয়াতের তাৎপর্য জানার চেষ্টা করে মূলত যারা হকাম আয়াতকে বাদ দিয়ে মুতাসাবে আয়াতের পিছনে তারা অসৎ উদ্দেশ্য নিয়ে ছুটে হক থেকে নিজেরাও বিচ্ছুত হয় অন্যদেরকেও বিচ্ছুত করে এই বিবরণগুলো এই পূর্বের আয়াতগুলোতে দেওয়া হয়েছে আর এই ১০ নম্বর আয়াতে সুস্পষ্ট করেই বলা হয়েছে নিশ্চয়ই যারা কুপুরি করেছে তাদের মাল সম্পদ এবং সন্তানাদি আল্লাহর মোকাবেলায় কোনো কাজই আসবে না আর তারা হবে আগুনের জ্বালানি যারা আল্লাহর আল্লাহর এই মহাকাম আয়াত মানতে অস্বীকার করবে আল্লাহ সুবহান যে কোরআন মজিদের মাধ্যমে মানব জাতিকে সে কোরআনদের প্রদর্শিত পথে চলতে যে অস্বীকার করবে মূলত তারাই কুফরি করল অবাধ্য হল অমান্য করল এই সকল লোকেরা দুনিয়ায় যদি তাদের বিপুল পরিমাণ সম্পদ থাকে আর প্রচুর পরিমাণে তাদের সন্তান থাকে তথাপিও তার এই সম্পদ এবং সন্তানাদি। আল্লাহর মোকাবিলায় কোনো কাজে লাগবে না মানুষ এই দুইটি জিনিস দিয়ে দুনিয়ায় বেশি গর্ব অহংকার করে সম্পদ থাকলে সম্পদের বড়াই করে তার এটা অহংকারের একটা বিষয় আর অধিক পরিমাণে যদি সন্তান হয় এটা তার বড় শক্তি মনে করে এখানেও বড়াই করে মানুষের সাথে শক্তির প্রদর্শনী করে এই দুইটি উপায় সম্পদ এবং সন্তানাদির আধিক্যের কারণে বেশি হওয়ার কারণে তার অত্যধিক গর্বিত হয়ে গেছে আর গর্বিত হয়ে আল্লাহ সুবাহানাহু তাহলার পক্ষ থেকে যে বাণী পাঠানো হয়েছে সুস্পষ্টভাবে জীবন যাপনের জন্য যেই বিধানগুলো দেওয়া হয়েছে सम्पद जख्छा जार करें अल्लाह सुबहान का विपुलान कर জীবনের কিছু কাল দেখা যায় তার করে এর পর দেখা যায় তার জীবন তাকতে সব শেষ হয়ে যায় আল্লাহ সুবাহ আহত যাকে ইচ্ছা তাকে দেন আর যার কাছ থেকে ইচ্ছা তিনি কেড়ে নেন আল্লাহ সুবাহ অনেক হয়তো সন্তান দিয়েছেন যে সন্তান দিয়ে গর্ব অহংকার করে আল্লাহ যখন ইচ্ছা করেন তার সন্তান নিয়ে যাওয়ার জন্য নিয়ে নেন এটা বাস্তবে দেখতে পাচ্ছেন না প্রায় সময় দেখা যায় পরিবারের লোকজন একসাথে যাচ্ছে রাস্তায় দুর্ঘটনায় সবাই শেষ হয়ে অনেক সময় দেখা যায় শত্রুরা প্রতিপক্ষরা দেখা যায় এক লোকের হয়তো দুইটা সন্তান ছিল দুইটা ছেলে ছিল দুইটা ছেলে হত্যা করে ফেলেছে সে সন্তানহীন হয়ে গেল এই ধরনের অহরোহ আমরা দেখতে পাচ্ছি আল্লাহ সুবাহা দিচ্ছেন নিচ্ছেন আর যেই জিনিসের উপর মানুষের নিরঙ্কুশ কর্তৃত্ব নাই সেইটা নিয়েই মানুষ মূলত অহংকার করে গর্ব করে আর এই কারণেই তারা আল্লাহ আল্লাহ বিধান মানতে অস্বীকার করে এই সকল লোকেরা হল আগুনের কাঠ দুদকের আগুন যে জ্বালানো হবে সে আগুনের তারা জ্বালানি হবে কাষ্ট হবে ইন্ধন হবে তাঁদের দিকে দিয়েই আগুন সে আগুনটাকে জ্বালিয়ে রাখা হবে সেটা তাদেরকে দিয়েই তাদেরকে এমন ভাবে আগুনে শাস্তি দেওয়া হবে সেই শাস্তিটা কোনো বের হতে পারবে না কার তো জলে এক সময় আঙ্গার হয়ে যায় কিন্তু তারা আঙ্গার হবে না জলে যখন তার শরীরের এই চামড়া পুরের জলে শেষ হয়ে যাবে नतून नतून चमड़ गुबहान शि बारण आकृति बर्णन एमो आर एक का दूरत्व सत्तर माइल और जहान नामीगण जहां नामे कान्ना का আর তাদের চোখের পানি প্রবাহিত হতে গালের মধ্যে নদী হয়ে যাবে সেই নদী দিয়ে নৌকা চালানো যাবে গালগুলো কত বড় হবে এগুলো শাস্তি দেওয়ার জন্য অধিক পরিমাণে যাতে শাস্তি বুক করতে পারে আল্লাহ সুবাহ এই জন্য জাহান্নামের মধ্যে তাদেরকে এইভাবে বড় করে তৈরি করবেন এরা আয়াতকে অমান্য করে। কিভাবে আল্লাহ বলছেন ফেরাউলের বংশধর এবং তাদের পূর্বে যারা আল্লাহর আয়াতকে অমান্য করেছিল এরা তাঁদের মতই আমার আয়াত গুলোকে মিথ্যা প্রতিপন্ন করে আর তাদেরই পাপের কারণে আল্লাহ তাদেরকে পাকড়াও করেছেন আর আল্লাহর পাকড়াও শাস্তি খুবই কঠিন যারা আল্লাহর নাজিল করা কিতাব পুরান মজিদে আল্লাহ সুবাহ হুতালা মানব জাতির জন্য আয়াতে মহকামাতের মাধ্যমে যে আদেশ জারি করলেন মানুষকে করার জন্য তাকে সরাসরি বিধান দিলেন তুমি এইভাবে তোমার জীবন পরিচালনা করো जीवन पर्या तुम करणियों आयतर किषेधाज्ञा दिलेन धारे क्या आल्ला आदेश मानते स्वीकार कर आल्ला निषेधाज्ञा थरतार करें त আর যা আদেশ করেন তা করে না এর মাধ্যমে তারা আল্লাহর আয়াতকে আল্লাহ যে তার জন্য যে নিদর্শনগুলো দিলেন যে বিধান সমূহ দিলেন আয়াত নাধিল করে সেইগুলো তারা অস্বীকার করে মিথ্যা প্রতিপন্ন করে মুখে যদি কেউ বলে আমি এটা স্বীকার করি মানি কোরআনের আয়াত সত্য কুরআন মজিদ সত্য কিন্তু বাস্তবে মানল না তার মুখের কথা কি কোন মূল্য আছে এই কথাটা হলো আরো বড় প্রথারণাপূর্ণ কথা সে মুখে বলছে কুরআ সত্য এটা আল্লাহ কিতাব কুরআন মজিদি যখন বলে দেয় তাহলে তুমি যদি কোরআনকে সত্য বলে মনে করো বিশ্বাস করো তাহলে কোরআন আদেশ করছে তুমি এটা করো করো কোরআন নিষেধ করছে তুমি এটা করো তখন সে কোনটাই মানে না কোরআন যা বলে কিছু মানে না তখন এটা বলে কি বলে কি এটা পুরাতন যুগের কথা আজকের আধুনিক যুগে এটা চলে না এর মাধ্যমে আল্লাহর করল আল্লাহর আয়াতকে সে অস্বীকার করল। আল্লাহ এখানে উপমা দিয়েছেন কাদা বি আলি ফিরাউন ফেরাউন ফেরাউনের লোকদের মতন তো কি আচরণ ফেরাউনের লোকেরা যেমন আচরণ করেছিল আল্লাহ নবীর সাথে আল্লাহর কিতাবের সাথে অনুরূপ এই ফেরাউনের বংশধরদের মতো তারাও এই কোরআনের সাথে মন আচরণ করছে আল্লাহ নবীর সাথে এমন আচরণ করছে ফেরাউনের বংশধরদের মতো আমিন কাবলিহিম এবং ফেরাউনের পূর্বে যে সকল আরো কাফেররা ছিল আল্লাহর আয়াতকে অমিন্য করত তারা অতবার এই সকল ইমানদারদের পূর্বে যারা এই দুনিয়ায় কুফরি করেছিল এদের সকলের অবস্থা একই রকম ছিল ফেরাউনের বংশধ বংশধ এবং ফেরাউনের পূর্বে কার যত কাফের ছিল সকল কাঁফের নীতি একটা ছিল সেই নীতিটা যেভাবে তারা যেই নীতিতে তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করতো মান্য করত মিথ্যা করত এই কোরআন নাজিল হওয়ার পর এই সকল লোকেরাও আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন একদল তো স্বীকারই করে না এরা তো সরাসরি কাপের ব্যাপারে তো আর কোন প্রশ্নই নাই আরেক দল লোক যারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করে দাবি করে তারা আল্লাহর প্রতি মানে এনেছে রাসুলের প্রতি মানে এনেছে দাবি করে কুরআের প্রতি মানে এনেছে এই সকল লোকদের অবস্থা হল তারাও ওই ফেরাউনের লোকদের মতো আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে অর্থাৎ তারা মানে না মানে আল্লাহর আয়াতে তাদের প্রতি যে আদেশ জারি করা হয়েছে সেইগুলো তারা পালন করে না মেনে চলে না তাদের এই মুখে যে দাবি এই দাবিগুলো হল সম্পূর্ণভাবে একটা মিথ্যা দাবি তাদের পাপের কারণে আল্লাহ তাদেরকে পাকড়াও করেছেন অর্থাৎ ফেরাউনের বংশধর এবং পূর্বে যারা কাফের ছিল আল্লাহ তাদেরকে পাকড়াও করেছেন কি কারণে তাদের পাপের কারণে আল্লাহর আয়াতকে অমান্য করার কারণে আল্লাহ সালামের জাতিকে পাকড়াও করেছেন মহাপ্লাবনে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন নিশ্চিন্ন করে দিয়েছেন তাদের অস্তিত্বই পৃথিবীতে রাখেননি মুসা আল ইসলামের মোকাবেলায় ফেরাউন তার সদল নিয়ে যে দম্ব অহংকার করেছিল পুফুরি করেছিল সেই ফেরাউনের বাহিনীকে আল্লাহ সাগরে মেরেছেন আল্লাহ পাকড়াও করেছেন শাস্তি দিয়েছেন তাহলে আল্লাহ এই কথাটা বলে যে পূর্বে যারা আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করেছিল অবিশ্বাস করেছিল मान्य तरह पकड़ा करल्लर आयात के मिथ्यापन्न कूफुरी मानने अल्लाह की तरफ पाखड़ा अल्लाह ये धमकता पीए त अनुरूप तेराउर वंशधर देर अनुसरण पूर्वर काफे अनुसरण आल्ला आयात के अमान्य कर অনুরূপভাবে আল্লাহ ফেরাউনের বংশধর এবং পূর্বের কাফেরদেরকে যেইভাবে শাস্তি দিয়েছিলেন এদেরকে আল্লাহ সেইভাবে শাস্তি দিতে পারেন আল্লাহ সিদ্ধান্ত নিলেই আর শাস্তি দেওয়ার ব্যাপারে আল্লাহ খুবই কঠোর আল্লাহ যদি কাউকে শাস্তি দেওয়ার ফাইসালা করেন কেউ তাকে রক্ষা করতে পারে না দুনিয়ায় যেমন তাকে আল্লাহ লাঞ্ছিত অপমানিত করে শাস্তি দিয়ে তাকে নিশ্চিন্ন করে দেন অনুরূপভাবে মৃত্যুর পর তার চিরস্থায়ী আজাদের মধ্যে তাকে নিক্ষেপ করেন তার রক্ষার কোন উপায় আর থাকে না কি জন্য যে আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করার কারণে আমরা যদি একটু চিন্তা করি मुसलिम क्या चिंता करी मुस्लिम नाम दारी लोक तरफ जरा कुरान मजिद तेलावत कुरान मजिद माने कुरान मजिदे अल्लाह सुबहानला आयातर माध्यम जिसको विधान दिए हुकुम दिए गुरा मे चलेना अमान्य কোরআন মজিদে আল্লাহ সুবাহ যে সকলকে ফরস করে দিয়ে আয়াত নাজিল করেছেন আল্লাহর ফরস করা এবাদত সমূহকে আমাদের এই দেশ একটা মুসলিম দেশ বলে মনে করে সবাই বলেও তাকে একটা একটা মুসলিম দেশ আসলে ইসলামী দেশ না মুসলিম নাম দারি লুকদের দেশ কিন্তু এইখানে আল্লাহর ফরস করা হুকুমগুলোকে নফল করে দেওয়া হয়েছে একটা এবাদত ফরজের মর্যাদা রাখা হয়ত্রে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে ফরজ কাজটা কি বাধ্যতামূলক এটা ও মুসলিমদের জন্য বলছিলেন না। যারা মুসলিম দাবি করে তাদের প্রতি আল্লাহ আদেশ করেছেন কি আপনি মুসলাত তোমরা সালাত ক্রায়ম করো জাকাত আদায় করো মুসলিমরা সালাত ক্রাইম করবে না জাকাত দেবে না তোর জন্য তাদেরকে বাধ্য করব না কিন্তু কোন ব্যক্তি সে নিজেকে মুসলিম দাবি করবে আল্লাহর এই আয়াত অমান্য করে মুসলমানদের মাঝে বাস করতে পারবে এই অধিকারটাও সে পাবে না ফরসটা কি তাকে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক বাধ্যতামূলকভাবে সালাত আদায় করতেই হবে তার সম্পদ হিসাব করে জাকাত হলে সেই জাকাত দিতেই হবে এটা তার ইচ্ছার উপর নির্ভর করে না কারণ আল্লাহটা ফরজ করে দিয়েছেন যখন তাকে বাধ্য করা হবে সালাত আদায়ের জন্য জাকাত আদায়ের জন্য তাকে যখন বাধ্য করা হবে বোঝা গেল তখন এটা ফরজ হয়েছে কিন্তু আমাদের দেশে এটা নফলের পর্যায়ে যদি কারো ইচ্ছা হয় সালাত আদায় করে আদায় দেয় আর কারো যদি ইচ্ছা হয় করবে না করবে সে সালাত আদায় করে না জাকাত আদায় করে না কিন্তু কেউ তাকে বাধ্য করতে পারে না এটা হয়ে গেল এমন নফল করলে সোয়াব আছে না করলে কোন গুণা নাই নফলের পর্যায়ে আল্লাহর ফরজ করা এবাদত সমূহকে নফলের পর্যায়ে পৌঁছানো হয়েছে কোন ফরজ আবাদতকে নিষিদ্ধ করা হয়েছে যেমন হিজাব আল্লাহ ফরজ করে দিয়েছেন রাজনা তাবার রুজাল জাহিলিয়াতিল তোমরা সসম্মানে নিজেদের গড়ে নারীগণ অবস্থান করো এবং প্রথম বর্বর যুগের মেয়েদের মতো তোমাদের রূপ সৌন্দর্য প্রদর্শন করে বেরিয়ে না এটা নির্দেশ সরাসরি আর মুসলিম নামদারী এই দেশে কি করা হয়েছে নারীদেরকে হিজাব করার জন্য বাধ্য করা যাবে না এই দেশে সর্বোচ্চ আদালত থেকে সরাসরি আইন ফাঁস করা হয়েছে এদেশের সর্বোচ্চ আদালত থেকে এই ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে কেউ তার মেয়েকে স্ত্রীকে বোনকে সে করতে পারবে না হিজাবের জন্য অথচ আল্লাহটা ফরস করে দিয়েছেন আর বাস্তবে এটাকে এই দেশে নিষিদ্ধ করা হয়েছে হিজাবটাকে এদেশে মূলত নিষিদ্ধ করা হয়েছে সরকারি ব্যবস্থাপনা সরকারের প্রচার যন্ত্র যা কিছু আছে সবকিছু ব্যবহার করে নারী দেহের প্রদর্শনী করা হয় আর নারীদেরকে ঘরে অবস্থান করার কথা বললেই বলে এটা মধ্য যুগ বড় যুগ কোন বলে রাসুলের যুগকে রাসুলের যুগে মেয়েরা ঘরে সসম্মানে অবস্থান করত করত আজকেরই ব্যবসা নারীদের মতো যারা পর পুরুষের সান্নিধ্য পাওয়ার জন্য পুরুষীদের কাছে শরীরে গোসাগসি করে এই সকল অসৎ পুরুষ এবং অসৎ নারীগন তারা একসাথে শিক্ষা প্রতিষ্ঠানে এরা কি এদেশের সব পুরুষ কি নপুংসক হয়ে গেছে এগুলা কি হিজরা বানানো হয়েছে নাকি যে এইভাবে নারীরা তার কাছে চলাফেরা করে গুড়াগুড়ি করে আর দেহ প্রদর্শন করে আর তার প্রতি তার দৃষ্টি যায় না এটা অসৎ পুরুষেরা বুগবাদী পুরুষেরা লম্পট পুরুষেরা তারা চায় নারীরা গোড় থেকে বের হয়ে আসুক যদি ঘরে থাকে তাহলে নারীদেরকে তার ভুক করা যাবে না সেই লম্পট এই পুরুষেরা তারা স্লোগান দেয় এদেরকে বের করার জন্য আর বেশা নারীগণ তারা গোড়ের চার দেয়ালের ভিতরে থাকতে চায় না তারও পর পুরুষের ভোগের পণ্য হওয়ার জন্য তারাও বের হয়ে আসে আল্লাহ করা এই বিধান এদেশে নিষিদ্ধ করা হয়েছে। এরপর বলা হয় যে কুরানের প্রতি তারা ইমান এনেছে আল্লাহ যে জিনিসগুলোকে হারাম করে দিয়েছিলেন আমি সবগুলো বলছি না বলছি না বলতে গেলে তো অনেক সময় লাগবে যে বিষয়গুলো আল্লাহ হারাম করেছেন हराम जिनगुलू के, के फरस कर हालाल कर अल्लाह सूद हराम हालाल सूद के देशे राष्ट्रीय सूद के फरज राष्ट्रीय आईन करीतर मूल वित्ती हल सूद এটা ফরস করা হয়েছে ফরস কাজ কোনটা বাধ্যতামূলক এদেশের কোন প্রকারের ব্যাংকিং লেনদেন সুদ ছাড়া করার কোন অবকাশ নাই আল্লাহর হারাম করা সুদকে এখানে ফরস করা হয়েছে আল্লাহ সুবাহ যে বেবিচারকে জেনাকে হারাম করে দিয়েছিলেন তোমরা জেনার নিকটবর্তী হবে না নিশ্চয়তা সরম অস্থিরতা এবং নিকিষ্ট তোমার পন্থা রাষ্ট্রীয়ভাবে আইন করে ব্যাবিচারকে দেশে চালু করা হয়েছে জায়েজ করা হয়েছে রাষ্ট্রীয় ভাবে আল্লাহর হারান করা বেবিচারকে রাষ্ট্রীয় আইন করে এটাকে এই দেশে জায়েজ করা হয়েছে সরকারের নিয়ন্ত্রণের মাধ্যমে এদেশে বেশ সাগানাগুলো চালানো হচ্ছে আল্লাহ সুবাহ হারাম করা যতগুলো বিষয় আছে সবগুলো তালিকা করেন দেখবেন হয়তো এটাকে হালাল করা হয়েছে নয়তো ফরস করা হয়েছে আর আল্লাহর করা এবাদত হয়তো নফল করা হয়েছে নয়তো নিষিদ্ধ করা হয়েছে যারা আল্লাহর হারাম করা কোন কাজকে হালাল করে আল্লাহর হালাল করা কোন কাজকে হারাম করে সে সন্দেহাতিরভাবে কাটে তাদের এই ব্যাপারে আরো কোনো সন্দেহ নেই এদের কুফুরির ব্যাপারে কোন সন্দেহ নয় এটা ইজমান সকলের ঐক্যমত্বের ভিত্তিতে যদি কেউ আল্লাহ যে জিনিসটাকে হালাল করে দিয়েছেন যদি এটাকে হারাম মনে করে মনে করে আল্লাহ যেটাকে হারাম করে দিয়েছেন এটাকে যদি হালাল মনে করে সে কাতের কাতের আল্লাহর ফরস করা কোনো এবাদতকে যদি কেউ অস্বীকার করে সে কাতের আর এই কুফুরি মুসলিম নামদারী লোকেরা আকৃদাগত ভাবে এদেশে করে চলছে আল্লাহ সুবাহ তাদেরই পাপের কারণে গজব দেবেন গজব আল্লাহর পক্ষ থেকে যে গজবগুলো আসে মাঝে মধ্যে সতর্ক করার জন্য আসে আর এরা বলে কি এটা প্রাকৃতিক দুর্যোগ শয়তান তাদের চিন্তার জগৎকে এমন ভাবে শয়তানি মানসিকতায় তাদেরকে বিদুর করে দিয়েছে আল্লাহর গজবকে আজাবকে তারা আজাব গজব মনে করে না এটাকে বলে কি প্রাকৃতিক দুর্যোগ তারা মোকাবেলা করবে এটা আরেক বড় ধরনের ফেরাউনি কথা নমরুদে কোথায় আল্লাহ সুবাহ যখন চূড়ান্তভাবে ভাবে আজাবের ফসলা করবেন কেউ রক্ষা পাবে না এদের কুফরির কারণে কোরআনের আয়ত অমান্য করার কারণে যদি আল্লাহ আজাবেন তারাও যারা তাদের সাথে না মেনে তারাও এই আজাব বুক করবে এ থেকে কেউ রেহাই পাবে না তবে তার পরিণতি প্রত্যেকের ইমান এবং আমল অনুযায়ী হবে যদি ইমানদার নেই গজবে পতিত হয়ে তারা মৃত্যুবরণ করেন তাদের পরিণতি যেটা হবে ময়দানের পরিণতি সেটা হবে ইমান এবং আমর অনুযায়ী অনুযায়ী হবে জাহান্নাম আর ইমান দাদানা হবে জাহ্নাত ইসলাম হেরাসুল হেরাসুল যারা কুফরি করেছে আপনি তাদেরকে বলে দিন तुम्हारा पर जहान नाम्लाहूर चूड़ान कथा हेरासुर आपने कुछ जरा कूफरी आल्ला आयात मानते আল্লাহর হুকুম অনুযায়ী জীবনযাপন করতে বল স্বীকার করে আপনি তাদেরকে বলে দিন তোমরা ও পরাজিত হবে তোমরা অবিলম্বে তোমরা পরাজিত হবে জাহান নাম জাহান্ন এবং তোমরা সকলে জাহান নামের দিকে একত্রিত হবে দুনিয়ায় তোমরা পরাজিত হবে আর পরকালে তোমরা একত্রিত হয়ে দল বেঁধে জাহান নামে প্রবেশ করবে আর সেটা হলো তোমাদের নিকৃষ্টা চিন্তা করতে পারেন যে এখন তো আমরা দেখতে পাচ্ছি দুনিয়ায়গণ পরাজিত না কিন্তু আল্লাহ যে এখানে বলছেন যে তোমরা পরাজিত হবে আল্লাহ এই কথা এই ওয়াদা অনুযায়ী বদরের যুদ্ধে খুফ্ফাররা পরাজিত হয়েছিল রাসনুল্লাহ সাল্ল আলাম কুফারদেরকে সরাসরি শুনিয়ে দিয়েছিলেন আর এর বাস্তবায়ন হয়েছিল বদরের যুদ্ধে বদরের যুদ্ধে তারা পরাজিত হয়েছিল এবং তাদের যত নেতারা ছিল অধিকাংশই সেখানে সেখানে চরমভাবে লাঞ্ছিত হয়ে নিহত হয়েছিল তাদেরকে হত্যা করা হয়েছিল এবং ময়লা ফেলার একটা কূপের মধ্যে তাদের লাশগুলো ফেলে দেওয়া হয়েছিল চরম চরমভাবে লাঞ্ছিত হয়েছিল বড় বড় সম্মানিত সর্দার যারা ছিল কুফফারদের সেই সর্দারগুলো তারা অত্যধিক সম্মান এবং মর্যাদার বড়াই করত তারা চরমভাবে এখানে এখানে অপমানিত হয়ে তাদের তাদের মৃত্যুবরণ করতে হয়েছে এবং ময়লার কুফের মধ্যে তারা শেষ পর্যন্ত ঠিকানা করে নিয়েছে এটা হয়েছিল বদরের যুদ্ধে এর বাস্তব প্রমাণ দুনিয়ার মধ্যে আল্লাহ সুবাহ সবসময় সবসময় ইমানদারগঞ্জ যদি গদরের সেই সাহাবিদের মতো এই ধরনের ইমান ইমান অধিকারী হন তাহলে আল্লাহ সুবাহানা সবসময় বিজয় দেবেন বিজয় দেবেন বিজয়ের জন্য যে গুণ অর্জন করা দরকার ইমানদার কোন যখন সেই গুণের অধিকারী হবেন আল্লাহ দেখবেন এখন তারা এই দিনের পতাকা বহন করার যোগ্য হয়েছে দিনের প্রতিনিধিত্ব করার মতো যোগ্যতা তাদের হয়েছে তারা ইসলামের বাস্তব হিসাবে নিজেদেরকে গড়ে তুলেছে তারা প্রত্যেকে নিজের জন্য বাস্তবের ইসলামের বাস্তব প্রতিচ্ছবি। তাদেরকে দেখেই মানুষ বুঝতে পারে এটা হলো ইসলাম যখন তারা নিজেদেরকে এই ভাবে গড়ে তুলতে পারবে আল্লাহ বুঝতে পারবেন তখন আল্লাহ বিজয় দেবেন আল্লাহ যখন বিজয়ের ফায়সালা করবেন তখন কেউ আর পারে না কিন্তু অপাত্রে আল্লাহ তা দান করেন না যখন এই অধিকার হবে যোগ্যতা অর্জন করবে ইমানদারগণ তখনই আল্লাহ দেবেন এর আগে তাদের পরীক্ষা চলতেই থাকবে ইমানের পরীক্ষা চলতেই থাকবে প্রকৃত মুমিনগণ বিজয় না হলেও না হলেও পরীক্ষার মাধ্যমে তারা আল্লাহর কাছে তারা সফলতা লাভের জন্য তারা এগিয়ে যান বিজয়টা আল্লাহর পক্ষ থেকে আসে বান্দার পক্ষ থেকে আসে না এজন্য বান্দার মূল কাজটা হলো তার দায়িত্ব পালন করা আর আল্লাহ যখন দেখবেন সামগ্রিকভাবে তারা এই যোগ্যতা অর্জন করেছে তিনি বিজয় দান করবেন এর আগে পরীক্ষাই চলতে থাকলি পরীক্ষার মাধ্যমে তারা এই যোগ্যতা অর্জন করবে আর কুফাররা এখানে যেমন পরাজিত হবে দুনিয়ায় কোরকালে কি তারা বিজয়ী বিজয়ী হবে না ওয়াসুহু শারুনা ইলা জাহান্নাম কোরকালে তাদেরকে জাহান্নামের দিকে একত্রিত করা হবে সকল কুফফররা একত্রিত হবে জাহান্নামের দিকে আর সেটা হলো তাদের জন্য অত্বধিক মন্দ ঠিকানা فئة تقاتل في سبيل الله و أخرى كافرة يرونهم مثلهم رأي العين والله يؤيد بنصره من يشاء إن في ذلك العبرت لأولي <تصفيق> দুইটি দল পরস্পরে সামনাসামনি হয়ে লড়াই করছিল এক দল আল্লাহর পথে লড়াই করছিল ফি আতংল একটা দল আল্লাহর পথে লড়াই করছিল আর অপর দলটা হল কাফের কাফের ইয়াল আইন এই কাফের গন গণ আল্লাহর পথে যুদ্ধকারী মুজাহিদদেরকে তাদের প্রকৃত সংখ্যার চেয়ে দ্বিগুণ দেখছিল তাদের বাহ্য দৃষ্টিতে আর আল্লাহ আল্লাহ নিজের সাহায্য দ্বারা যাকে চান তাকে শক্তিশালী করেন আর এর মধ্যে চক্ষুষ্মান ব্যক্তিদের জন্য রয়েছে শিক্ষা আল্লাহ সুবাহ এখানেও সেই বদরের যুদ্ধের কথাটাই নিয়ে আয়াতুন তোমাদের জন্য এর মধ্যে একটা নিদর্শন বদরের যুদ্ধে বদরের ময়দানে দুইটি দল যখন সামনাসামনি হয়েছিল এর মধ্যে তোমাদের জন্য রয়েছে শিক্ষা নিদর্শন নিদর্শন এখানে তোমাদের জন্য নিদর্শন রয়েছে একটা দল হলো তারা আল্লাহর প্রতি যুদ্ধ করছিল তারা হলেন রাসুল উল্লাহ সাল্লামের সেনাপতিত্বে সাহাবাহিকদের দল এক দিকে আর অপরটা হল কাটা হল কুরাইশদের কাফের দল কুরাইশদের সে কাফের দল অপরটা আর এই কুরাইশটা ইমানদারদেরকে তাদের বাহ্য দৃষ্টিতে তারা দ্বিগুণ দেখছিল এই যুদ্ধটা যেহেতু আল্লাহর পক্ষ থেকে ফায়সালার মাধ্যমে হয়েছিল বদলের যুদ্ধটা ছিল এটা আল্লাহর পক্ষ থেকে ফায়সালা এই যুদ্ধের মাধ্যমে মূলত ইমানদারদের শক্তি বৃদ্ধি করা প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি করা মুসলমানদের শক্তি সাহস বৃদ্ধি করা তাদের মধ্যে উদ্দীপনা সৃষ্টি করা আর কুফফাটদের মধ্যে তাদের মধ্যে দুর্বলতা সৃষ্টি করা তাদের মধ্যে পরাজয়ের গ্লানি সৃষ্টি করা ছিল আল্লাহর উদ্দেশ্য এই উদ্দেশ্যে বদেরের যুদ্ধটা আল্লাহ নিজের পরিকল্পনায় নিজে তার আয়োজন করে দিয়েছেন দুই দল যখন সামনাসামনি হলেন ইমানদারদের সংখ্যা তো মাত্র তিনশো জন আর কাফেরা ছিল এক হাজার তিন গুণেরও অধিক কিন্তু সেখানে অবস্থা হচ্ছিল এমন যে ইমানদারগণ তাদেরকে ইমানদারের সংখ্যার চেয়ে দ্বিগুণ দেখছিলেন তারা তিনগুনের অধিক দেখছিলেন না ইমানদাররা কাফেরদেরকে তাদের চেয়ে দ্বিগুণ দেখতে পাচ্ছিলেন এতে করে তাদের মধ্যে একটা দৃঢ়পথ্য জন্মে গিয়েছিল কারণ আল্লাহ বলে দিয়েছেন যদি তোমরা ধৈর্যশীল একসহ সহ তাহলে দুইশর মোকাবিলায় তোমরা বিজয়ী বিজয়ী হবে তাহলে দ্বিগুণের দ্বিগুণের যদি শত্রু পক্ষ হয় তাহলে ইমানদারগুণ বিজয়ী হবেন তাহলে ইমানদারগুণ দেখতে পাচ্ছেন কাপের সংখ্যা তাদের সেই দ্বিগুণ তারা আশাবাদী হয়ে গেলেন হয়ে এরা তো সংখ্যা খুব বেশি না আমাদের সে মাত্র দ্বিগুণ আর দ্বিগুণ হলে তো তাদের উপর আমরা জয়ী হবো এটা আল্লাহর ইমানদারদের মধ্যে একটা তথ্য এসে গেল এসে তাহলে ইমানদারদের দৃষ্টিতে কাপের সংখ্যা কমে গেল কমে নাই কমে নাই এক হাজার তো নেমে এসেছে কত সাতশো চলে আসলো চলে আসলো অথচ আর কাফেররা দেখলো দেখলো প্রকৃত সংখ্যার দ্বিগুণ দ্বিগুণ কাফেররা দেখলো কি দ্বিগুণ এটা অবশ্যই কেউ বলছেন এই তিনশো তেরো দ্বিগুণ না কেউ বলছেন কেউ না কেউ বলছেন কাফেরদের সংখ্যার চেয়ে দ্বিগুণ আর কিউ বলছেন যে না ইমানদারদের প্রকৃত সংখ্যার চেয়ে দ্বিগুণ এখন তাদের সংখ্যাটা কাফেরদের দৃষ্টিতে দ্বিগুণ দেখা গেল তাহলে কাফেরদের মধ্যে একটা দুর্বলতা এসে গেল আর একটা দুর্বলতা এসে গেল মানসিকভাবে দুর্বলতা এসে গেল এই অবস্থাটা আল্লাহ সুবাহানা করেছেন হাজর আব্দুল্লাহ মাসুদ রাজি আল্লাহ তালাহ হুম থেকে বর্ণিত তিনি বলছেন তিনি বলছেন আমি যখন কাঁপের দিকে প্রথম দিকে তাকালাম তখন মনে হল তারা আমাদের চেয়ে দুইগুণ হবে এরপর যখন আবার তাকালাম তখন দেখলাম তারা আমাদের চেয়ে বেশি না। বার যখন তাকালাম তখন দেখলাম আমাদের চেয়ে তারা একজনও বেশি না অর্থাৎ আমাদের সমান সমান তাহলে আল্লাহ সুবাহ প্রত্যেকের দৃষ্টির মধ্যে এই অবস্থাটা সৃষ্টি করে দিলেন কাফেরদেরকে দেখলেন কম ইমানদারগণ কা আর কাফেররা ইমানদারদেরকে দেখলো প্রকৃত সংখ্যা এই কথাটা সুরে আনফালের চুয়াল্লিশ নম্বর আয়াত কিন্তু বলা হয়েছে এরা তাদের দৃষ্টিতে তারা কম দেখতে পাচ্ছিল এরাও তাদের দৃষ্টিতে তাদের কম দেখতে পাচ্ছিল এইখানে ইমানদারও কম দেখতে পাচ্ছিল অর্থাৎ এক হাজার দেখে নাই তারা তারা দেখেছিল তাদের নিজেদের সে দ্বিগুণ তিনগুনের চেয়ে অনেক বেশি দেখতে পাচ্ছিল এরপরও কাফেরদের সংখ্যার তুলনায় এরা কম ছিলেন দ্বিগুণ হলেও তো কাফেরদের চেয়ে কম এজন্য জন্য দেখতে পেল তাদের সংখ্যার চেয়ে কম তবে তবে প্রকৃত সংখ্যার চেয়ে দ্বিগুণ আল্লা সুবাহারা এই বদরের যুদ্ধে এই অবস্থাটা করে দিলেন করে দিলেন যাতে করে এখানে ইমানদারদের মধ্যে সাহস হিম্মত বেড়ে যায় আর কাফেরদের অন্তরে ভয় আর যুদ্ধের ময়দানে বড় জিনিস হল মানসিক অবস্থা যদি কোনো বাহিনী বাহিনী মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে তাদের শক্তি যতই তাকুক তারা যুদ্ধ করতে পারে না মানসিকভাবে দুর্বল হয়ে গেলে এরা যুদ্ধ করতে পারে না এরা পরাজিত হবে আর কোন বাহিনীর মধ্যে যদি মনোবল তাকে চাঙ্গা তাদের শক্তি কম থাকলেও তাদের এই মনোবলের কারণে তারা বিজয়ী হয় আর আল্লাহ এই মানসিক অবস্থাটাই এমন করে দিয়েছেন ইমানদারদেরকে বিজয়ের মানসিকতা দিয়েছেন আর কাফেরদের অন্তরের মধ্যে পরাজয়ের মানসিকতা দিয়ে দিয়েছেন এই জন্য যুদ্ধের ময়দানে কাঁপের গণ টিকে থাকতে পারেনি আল্লাহ বলছেন এর মধ্যে তোমাদের জন্য রয়েছে নিদর্শন কি নিদর্শন যে তোমরা এটা থেকে শিক্ষা নেওয়াল্লাহ এটা করতে পারেন দুনিয়ায় যখনই তোমরা যুদ্ধ করবে কুফারদের সাথে তখন তোমরা এই কথাটা ভেবে নিও ভেবে নিও যে কুফফারদের শক্তি দেখে তোমরা ভয় পেও না তাদের সংখ্যাধিক্য অস্ত্রবল দেখে তোমরা ভয় ভয় পেও না তোমরা এখানে এই শিক্ষাটা তোমাদের রয়েছে তোমরা জেনেছো তাদের সংখ্যা অনেক বেশি তাকার পরেও আল্লাহ যুদ্ধের ময়দানে তাদের এত অধিক সংখ্যা দেখার নাই তাদেরকে পরাজিত করেছেন। জন্য যখনই তোমরা শত্রুর মোকাবেলায় অবতীর্ণ হবে ওই নিদর্শনটা চুকের সামনে নিয়ে আসো বদরের যুদ্ধের অবস্থাটা নিয়ে আসো এবং তোমরা অত্যধিক সাহস হিম্মতের সাথে লড়াই করুক ওই নিদর্শনটা সামনে নিয়ে তোমরা সাহসী কথার সাথে যুদ্ধ করো যুদ্ধ করো বল আল্লাহ তার নিজের সাহায্য দ্বারা যাকে ইচ্ছা তাকে শক্তিশালী করেন বল্লিদু আল্লাহ আল্লাহ শক্তিশালী করেন বিনাশ্রীহী নিজের সাহায্য দ্বারা মাইয়াসা যাকে চান আসলে আসলে শক্তিটা আসে আল্লাহর পক্ষ থেকে এই যে মনের বল এটা কে যায় আল্লাহ দেন সামনে যদি জন শত্রু থাকে আমি আমিও থাকি আর মনের মধ্যে যদি কোনো ভয় না থাকে তাহলে মনে হবে যে এই খড় কুটার যাবে আল্লাহ যদি মনের মধ্যে এই ধরনের একটা সাহসীমত দিয়ে দেন আর এমন ধরনের এই সাহসীম্মতের কারণে শরীরের শক্তিও বেড়ে যায় বেড়ে যায় তখন এই পাঁচজনকে যদি তারা পালোয়ানো হয় তখন খড় কুটার মতোই মনে হবে আল্লাহ সুবহান এইভাবে সাহায্য করেন এই সাহায্যটা ওই মোকাবিলার সময় এই আসে আল্লাহর কাছ থেকে আসে তাহলে তোমরা নিজের শক্তির উপর সংখ্যার উপর ভরসা করোনা তোমাদের কাজ হলো আল্লাহ দিনের জন্য জিহাদ করা যুদ্ধ করা যুদ্ধ করা শক্তি যতটুকু তোমাদের অর্জিত হয় তাদের তোমাদের কাজ হলো যুদ্ধ করে যাওয়া আল্লাহ সুবাহ এখানে আমাদেরকে বড় একটা শিক্ষণীয় বিষয় পেশ করেছে আসলে এই দেশে কুফারদের মোকাবেলা করা এই জন্য যতটুকু শক্তির প্রয়োজন আমাদের কিন্তু একেবারে কম নয় কিন্তু এই জন্য যে মনুগল প্রয়োজন ছিল যেই ধরনের আমাদের সুসংবদ্ধ হওয়ার প্রয়োজন ছিল এর মধ্যে আমাদের কিছুটা ঘাটতি আছে এই ঘাটতির কারণে আমরা না। এখনো যদি আমরা আমাদের মনোবলকে ফিরিয়ে আনে আর মনে করি এটা তোমার কাজ এটাই আমার ডিউটি যদি এখন আমাদের সেই মানসিকতা ফিরিয়ে আনি ফিরিয়ে আনি আর কুফারদেরকে নির্মূল করার জন্য আমরা দৃঢ় প্রত্যয় হই তাহলে আল্লাহ সাহায্য ইনশাল্লাহ আসবে আমাদের শক্তি যেখানে ঘাটতি আছে আল্লাহ এটা ব্যবস্থা করে দিবেন। ময়দানে অবতীর্ণ না হয়ে ঘরে বসে বসে ওই শক্তি চাইলে পাওয়া যায় না যেমন কেউ যদি সন্তান চায় তাহলে কি করতে হবে তাকে দিয়ে করতে হবে দিয়ে না করে ঘরে বসে বসে সারা দিন রাত যদি দোয়া করে আল্লা মাকে উত্তম সন্তান দান করো নেক্স সন্তান দান করো কি পাবে সন্তান তার সন্তানের জন্য দোয়া করলে সেই দোয়ার ফল তখনই পাবে তখন সে বিয়ে করবে আমরা গোরে বসে শুধুমাত্র আল্লাহ সাহায্য কি প্রয়োজন এই সাহায্যের প্রয়োজন ময়দানে ময়দানে যদি অবতীর্ণ হই পরিকল্পনা গ্রহণ করি সিদ্ধান্ত নেই আর ময়দানে বের হই আল্লাহর কাছে সাহায্য চাই এই গাছই আমার আছে আমাদের এই শক্তির প্রয়োজন ইনশাল্লাহ আল্লাহর পক্ষ থেকে তাই এসে যাবে এটা হলো মূলত এই আয়াতের মূল শিক্ষা ان في <تصفيق> ذلك لهب ان في ذلك العبره لولي الابصار निश्चय এর মধ্যে চক্কুসমান ব্যক্তিদের জন্য রয়েছে শিক্ষা যারা চক্কুসমান অন্ধ নয় যারা অন্ধ তারা কি শিক্ষা নেবে যাদের চোখ আছে দেখতে পারে দেখার মতো চোখ যাদের আছে তারা এটা বুঝতে পারে এর মধ্যে কি নিদর্শন আছে কি এই চক্ষুষ্মান ব্যক্তিরাই মূলত হল জ্ঞানী যারা চোখ দিয়ে দেখে পর্যবেক্ষণ করে উপলব্ধি করে এরা প্রকৃত পক্ষে এরাই জ্ঞানী এরা অন্ধকারে হাত মরে না এরা দেখে দেখে পথ ছলে তারা আলোকিত পথে চলে অন্ধকার গলিতে তারা যায় না এই জ্ঞানীগুণ এই চক্ষুষ্মান ব্যক্তিগণ যারা তারা এর মধ্যে শিক্ষা খুঁজে পায় নতুবা তারা কুরান মজিদের একটি আয়াত মনে করেই তেলাওত করবে সবের আশায় তেলাওত করবে এতে কোন শিক্ষা দেবে না আর যারা এটাকে শিক্ষা না বুঝতে হবে তারা চক্ষু স্মান নয় তারা অন্ধিনা মানব মানবজাতির জন্য পুঞ্জীভূত স্বর্ণরূৎপিত ঘোরা ঘোরা এবং চতুষ্পদ জন্তু জন্তু এবং কৃষিক্ষেত্রের মধ্যে আল্লাহ সুবাহ এগুলোর জন্য তাদেরকে সুশোভিত করে রেখেছেন আকৃষ্ট করে রেখেছেন আর এগুলো দুনিয়ার জীবনের বুগের সামগ্রী সামগ্রী আর আল্লাহর কাছে প্রকৃত ঠিকানা উত্তম ঠিকানা আল্লাহ আল্লাহ সুবাহ এখানে দুনিয়ার কিছু বাস্তব অবস্থা তুলে ধরেছেন যে মানুষের কাছে সবচেয়ে শুভনীয় করে দেওয়া হয়েছে আকর্ষণীয় করে দেওয়া হয়েছে ভালোবাসার বিষয় করে দেওয়া হয়েছে এক নাম্বার হল নারী এটা আল্লাহ করে দিয়েছেন এটা মানুষ অর্জন করে নি আল্লাহ বলছেন তাদের কাছে সুশোভিত করে দেওয়া হয়েছে সুসজ্জিত করে দেওয়া হয়েছে সাজিয়ে দেওয়া হয়েছে আকর্ষণীয় করে দেওয়া হয়েছে মানুষের কাছে কি সব্য সাহবাহি মিনান নিসা নারীর প্রতি সন্তান রাশি রাশি পুঞ্জীভূত স্বর্ণরূপ স্বর্ণরূপ আর চিহ্নিত ঘোরা ঘোরা পর্যন্ত উড গরু ছাগল ভেড়া ইত্যাদি ইত্যাদি গলহার ফসলের জমি এখানে কয়টা জিনিস বলছেন পুঞ্জিভূত স্বর্ণরূপ চিহ্ন ঘোরা ঘোরা পশু আর খেত খেত কটা হলো পাঁচটা হ্যাঁ নিসা একটি বানিন একটি দুইটা দুই একসাথে বলা হয়েছে হ্যাঁ তিনটি আর চিহ্নিত গোড়া চারটি আর হাট এই সবগুলোকে আল্লাহ মানুষের জন্য খুব আকর্ষণীয় করে দিয়েছেন এটা কিন্তু নিষিদ্ধ করা হয়নি নারীর প্রতি ভালোবাসা এটা নিষিদ্ধ করা হয়নি যখন এটা আল্লাহর পথের সহায়ক হয় এটা উপকারী আর আল্লাহর পথের পথে যদি প্রতিবন্ধক হয় তাহলে এটা তার জন্য ক্ষতিকর ক্ষতিকর রাসুল্লাহ গুটা পৃথিবীর সবকিছু হচ্ছে ভোগের সামগ্রী সামগ্রী উপভোগ্য আর সর্বোত্তম সম্পদ ভোগের সামগ্রী হল রাসুল্লাহ সাল আল্লাস আর তিনি বলতেন আমার কাছে সবচেয়ে পছন্দ এবং সুগন্ধি সুগন্ধি কোন বর্ণনায় ঘুরার কোথাও আছে রাসুল্লাহ আলাই একাকে নিষিদ্ধ করেননি করেননি আর এই নারী হল মানব জাতির জন্য বড় বিপদের কারণ রাসুল্লাহ সাল্লাই ইন্তকালের পূর্বে তিনি বলছেন আমার উন্মতের জন্য নারী ছাড়া গরফ ফিতনার বিষয়ে আর কিছু ছেড়ে যায়নি কারণ কারণ মানুষ এই নারীর প্রতি আকৃষ্ট হয়ে বেবি লিপ্ত হয় যত পাপা বেবিচার যা কিছু যা অধিকাংশ মানুষের নারীর প্রতি আকর্ষণের কারণে কিন্তু যদি কেউ যদি কেউ चरित्र हेफतर उद्देश्य लाभ करार्जन से नंदन नई बर अत्यधिक प्रशंसा करसुल्लाह सल्लाहुआल्लम तुम्हारे मध्य उत्तम सेक्ति जार अदिकख्यक स्त्री যার স্ত্রীর সংখ্যা বেশি তাকে রাসুল সার্টিফাই করছেন সেই হল তোমাদের মধ্যে উত্তম তাহলে এই বিবাহটাকে রাসুল উল্লাহ সালাম উৎসাহিত করেছেন উদ্বুদ্ধ করেছেন আর বিবাহ বহির্ভূত নারী পুরুষের সম্পর্কে নিষিদ্ধ করেছেন আর বলেছেন এটাই হলো সবচেয়ে বড় ফেটনা বিবাহ ছাড়া নারী পুরুষের অবাধ মেলামেশার মাধ্যমে দেবিচারে পথ সুগম হয় এবং এটাই হলো সবচেয়ে বড় ঘটনা আল্লাহ সুবাহানহতলা নারীদেরকে পুরুষের জন্য আকর্ষণীয় করে দিয়েছেন আর সন্তানের প্রতি তাদের ভালোবাসা পয়দা করে দিয়েছেন সন্তানের প্রতি ভালোবাসা যদি না থাকত কেউ কষ্ট করে সন্তানের জন্য উপার্জন করত না সেই সন্তানকে এই অক্ষম দুর্বল অবস্থায় লালন পলন করার জন্য যে খরচপাতি করা দরকার তোর জন্য সম্পদের প্রয়োজন মানুষ কষ্ট করে উপার্জন করে কারণ আল্লাহ তার প্রতি ভালোবাসা পয়দা করে দিয়েছেন আর স্বর্ণরূপ পুঞ্জীভূত করা হয় সঞ্চিত করে জমা করে রাখা হয় এখানে এর বহু বছর কানাতুই কিন্তার বলতে কেউ কেউ বর্ণনা করেছেন বারো হাজার উকিয়া উকিয়া বারো হাজার উকিয়ায় এক কিন্তার হয় এটা আসলে অধিক পরিমাণ বুঝানোর জন্য মানুষ গনে গুনে তার স্বর্ণ রূপ জমা করে সঞ্চয় করে পুঞ্জিভূত করে এটা করে কেন এই স্বর্ণ রূপার প্রতি তার আকর্ষণ এটা একটা এই জন্য এর প্রতি তার একটা আকর্ষণ এই জন্য এটাকে সঞ্চয় করে রাখে রাখে মুসাওয়ামা চিহ্নিত চিহ্নত গুরা। অর্থাৎ যেই গুড়ার কপালের মধ্যে সাদা চিহ্ন থাকে আর পায়ের নিচের অংশে সাদা চিহ্ন থাকে সেই ঘোরাগুলোকে সাধারণ ঘোড়ার পাল থেকে আলাদা করে চিনা যায় এই ঘোড়াগুলোই মানুষের কাছে বেশি প্রিয় হয় ঘোরা এমনি প্রিয় কিন্তু চিহ্নিত গুড়া যেগুলো যে ঘোরাগুলোর কপালে সাদা চিহ্ন আছে তার পায়ে সাদা চিহ্ন আছে অন্য সকল ঘোড়া থেকে আলাদা এগুলো মানুষ বেশি পছন্দ করে এগুলোর প্রতি তার আকর্ষণ করে দেওয়া হয়েছে उट गरु छागल भेड़ा डुम्बा जा सब गुरु के मानुष्टि आकर्षण शमी फसल बुना फसल आदि चाषाकिखने गाच गि लगाना है से गो हार विभिन्न बागाना है गाच गि लागिए फल पा जाए এ সবগুলো হার্সের মধ্যে অন্তর্ভুক্ত এইগুলো মানুষের কাছে খুবই আকর্ষণীয় মানুষের এই জমি জমা থাকলে মানুষ সেখানে ফসলের সময় ফসল বনে পাকে কাটে আনে এটার মধ্যে তার চরম আনন্দ এতে তার প্রয়োজনও পূরণ হয় পূরণ হয় আল্লাহ এটা মানুষের কাছে আকর্ষণীয় করে দিয়েছেন এর মধ্যে বিরাট একটা কল্যাণ নিহিত আছে যদি এর প্রতি মানুষের আকর্ষণ না থাকতো। মনে করেন নারীর প্রতি যদি পুরুষের আকর্ষণ না থাকতো তাহলে কিউ বিয়ে করার চিন্তা করত না আর বিয়ে না করলে তার সন্তান আর সন্তান আদি না হলে দুনিয়ায় মানুষের মানব সৃষ্টির এই বংশ দ্বারা অব্যাহত থাকতো না আল্লাহ না আল্লাহ সুবাহ বিশেষ কল্যাণে এই নারীর প্রতি পুরুষের ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন আকর্ষণ সৃষ্টি করে দিয়েছেন আর শুধুমাত্র নারীর প্রতি তার সে আকর্ষণ নয় বিয়ের পর মানুষের মধ্যে আর একটা আকর্ষণ সৃষ্টি হয় সন্তান পাওয়ার সন্তান পাওয়ার একটা আগ্রহ কষ্ট করে সন্তানের মাও করে বাবাও করে উভয় ভীষণ কষ্ট করে যদি সন্তানের প্রতি তাদের এই আকর্ষণ না থাকতো ভালোবাসা না থাকত কেউ এই সন্তানের জন্য এত কষ্ট স্বীকার করত না তাহলে এই মানব শিশুগুলো দুনিয়ায় অবহেলিত অবস্থায় বেড়ে উঠত মানব বংশের মানব সভ্যতার কোন শৃঙ্খলা থাকত না মাতা সন্তান আদিগুলো সেই অভিভাবকত্ব লালন পালন যত্নে লালন পালনের কারণে যে একটা পারিবারিক বন্ধন পারস্পরিক যে একটা আত্মার বন্ধন আত্মীয়তার বন্ধন সামাজিক বন্ধন গড়ে উঠে যদি এই ভালোবাসা না থাকতো আকর্ষণ না থাকতো তাহলে এটা থাকতো না মানব সমাজ বিশৃঙ্খলভাবে গড়ে উঠত এর মধ্যে আল্লাহ কল্যাণ রেখেছেন আর এই স্বর্ণরূপা এই এটা সম্পদ যদি এর প্রতি আকর্ষণ না থাকত মানুষ যত্ন নিত না এখানে সেখানে পরে থাকত আল্লাহর দেওয়া এই সম্পদ এই নিয়ামতগুলো এগুলা সম্পূর্ণ মিস ইউজ হতো অযত্নে পরে থেকে নষ্ট হয়ে যেত আল্লাহর এই সম্পদগুলো নষ্ট হয়ে যেত এগুলোর যত্ন থাকত না মানুষ তার প্রয়োজনীয় কাজ সারতে পারত না আল্লাহ এখানে এর প্রতি একটা আকর্ষণ করে দিয়েছেন আর এই ঘোরাগুলোকে সুসজ্জিত করেছেন সুশোভিত করেছেন মানুষের জন্য রাসুল্লাহ আলিহাস্লাম এক ধরনের ঘোরা হল ঘোরা সুয়াবের কাজ এক ধরনের ঘোরা লালন পালন সোয়াবের কাজ এক ধরনের ধরনের ঘোরা হলো ঘোরা কাজ আরেকটা আর একটা হল জাইড পালন করে এই উদ্দেশ্যে এটাকে লালন পালন করে খাওয়ায় তৈরি করে আর এই গুড়ের উপর হয়ে সেই গুড় দৌড় শিখে জন্য আল্লাহর প্রতি জিহাদ করার উদ্দেশ্যে এই উদ্দেশ্যে যে গুড়া গুড়াল এটা সবের কারণ আর যেই ব্যক্তি গুড়া লালন পালন করে অহংকারের জন্য ঘুড়ার লালন পালনটা করলো অহংকারের কারণে এই অহংকারের ওইটা দেখেন না এখন দেখেন দোর প্রতিযোগিতা একটা আমাদের খেলাই তো আছে আছে না যারা এই অহংকারের উদ্দেশ্যে ঘোরা লালন পালন করে এটা তাদের পাপের কারণ যতক্ষণ এই ঘোড়া তার কাছে থাকবে শুধু পাপই হবে তার এক ধরনের ঘোরা হলো জায়েজ সে তার জীবিকা নির্বাহের জন্য ঘুরালন পালন করে অহংকারও না যুদ্ধ করাও না তার জীবিকা নির্বাহ করে এক জায়গা থেকে মালামাল পরিবহন করে নিজে প্রয়োজনীয় এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে তার দৈনন্দিন কাজ কর্ম সম্পাদনের জন্য এটাকে ব্যবহার করে এটা সাবনা গুণাওনা আল্লাহ সুবাহ এই ঘোরাটাকে মানুষের জন্য আকর্ষণীয় করে দিয়েছেন আর পশু যেগুলো উড তারপরে গরু ছাগল ইত্যাদি এই পশুগুলোর প্রতি মানুষের আকর্ষণ আছে মানুষ গরু পালে পালে চাষাবাদের কাজে লাগে থেকে লাগে যায় তার উপকারী হয় এর মধ্যে এর প্রতি আকর্ষণ আল্লাহ করে দিয়েছেন আর ফসল যদি মানুষ না করত চাষবাস না করত বাগান আদি যদি না করত মানুষের মানুষের জীবিকা কিভাবে হতো না হলে তো মানুষের খাওয়ার কিছু থাকত না সে প্রতি আকর্ষণ না থাকলে কেউ চাস করবে না আর চাষ না করলে দেখবেন অনেক মানুষ জমি চাষাবাদ করে সব তারা খায় না তারা কি সব খায় তার বিক্রি করে তার প্রয়োজন সাড়ে। সারে বিক্রি করাটা তারও প্রয়োজন বিক্রি করে তার টাকার প্রয়োজন অন্য কাজের জন্য সে বিক্রি করে আর অন্য মানুষের কিনে খাওয়া দরকার সে চাষ করে না তার জমি নাই যেমন মনে করেন শহরবাসীগণ শহরে যারা থাকে তারা কি জমি চাষবাস করতে পারে সেখানে জমি তো নাই চাষ করবে কেমন করে সেহেতু তারা কিনে খাওয়ার জন্য তারা এখানে বসে থাকে এই যে হরতাল হলে গাড়িগুলা দিয়ে মাল শহরে আসে না তখন দাম বেড়ে যায় বেড়ে অর্থাৎ গ্রাম থেকে এই ফসল শহরে না আসলে শহরবাসী না খেয়েই মরতে হবে এখন এই গ্রামের লোকজন এটা বিক্রি করে তারই প্রয়োজনে একই অন্যের প্রয়োজনটা আল্লাহ এমন ভাবে জড়িয়ে দিয়েছেন প্রত্যেকের প্রয়োজন এই জন্য এর প্রতি আকর্ষণ করে দিয়েছেন মানুষ চাষবাস করে বাগান করে ফসলাদি ফলায় ফল ফলাদি ফলায় অন্য চেষ্টা করে আল্লাহ এর মধ্যে দান করেন আর এর মধ্যে মানুষের কল্যাণ নিহিত আছে মাথা হল হায়াতির দুনিয়া আল্লাহ বলছেন এটা হল দুনিয়ার জীবনের মুগের সামগ্রী এই সবগুলো বলার পরে এগুলা যা প্রয়োজন এই দুনিয়াই শেষ এইগুলো আর পরকালে প্রয়োজন নাই নারী নয় তো তারাও সাধারণ এমন এখন আর থাকবে না সেই সময় তারাও ওই ধরণই হয়ে যাবে তো যাবে তো আল্লাহ সেখানে যেই জিনিসটি দেখবেন যে পরের আয়াতে বলা হয়েছে আমি হয়তো এখন সময় আলোচনা করতে পারছি না তো এখানে ছয়টা জিনিসের কথা বলা হল আর পরে আয়াতে জান্নাতে তিনটা জিনিসের কথা বলা হয়েছে কিন্তু তিনটার কথা বলা হয়েছে ছয়টার কথা বলা হয়নি এর কারণ হলো যে বাকি তিনটা যে তিনটার কথা সেখানে বলা হয়েছে অপর তিনটা জান্নাতে এমনিটি তাদের হয়ে যাবে এমনিতেই হয়ে যাবে তাদের এটা প্রয়োজন হবে না সেখানে জমি চাষবাসের দরকার নাই তার যা কিছু ইচ্ছা হয় খাবারের সাথে সাথে তার খাবার সামনে চলে আসবে গাছের ফল ফাঁকা দেখতে পাবে ইচ্ছা হলো খাবার গাছের ডালটা নুয়ে তার পাশে চলে আসবে কোন বন্য নেয় আছে গাছ থেকে ফলটা পেরে তার কাছে চলে আসবে কেউ বলেছেন ডাইক্ট সরাসরি তার মুখে চলে আসবে এমন হাদিসে আছে জান্নাতের মধ্যে আনার হবে ডালিম একটা ডালিম ষাট জন লোকে খাবে তাদের পেট ভরে যাবে কত বড় ডালিম আল্লাহ সুবাহ আলাহ জান্নাতের মধ্যে কোনো প্রয়োজনের অভাব রাখবেন না সবগুলো চা পেয়ে যাবি তবে এর পরও কিছু মানুষ আছে কেউ সেখানে চাষবাস করতে চাইব বলতে পারি যে সেখানে বলে জমি চাষবাস করি হ্যাঁ তখন সেই ব্যবস্থাও আছে আল্লাহ তখন জমি চাষাবাসের উপযোগী জমি দিয়ে দেবেন দিয়ে চাষবাস করার জন্য যত উপকরণ লাগে সবগুলো দিয়ে দিবেন আর সেই ফসল বুনার জন্য যা দরকার সবগুলো দিয়ে দিবেন ওই মুহূর্তের মধ্যে জমি চাষ হবে ফসল বুনা হবে গাছ বড় হবে ফল ধরবে ফসল হবে পেকে যাবে কেটে তার বাড়িতে চলে মধ্যে সব সেখানে মানুষের সন্তানাদির কামনা জাগবে না কিন্তু এরপরও দুনিয়ায় যারা নিঃসন্তান যাদের সন্তান হয়নি এদের কার যদি এই কামনা জাগে সন্তানের তার স্ত্রী হয়ে যাবে গর্ভবতী হয়ে সাথে সাথে এই সন্তান গর্বে পূর্ণ হয়ে যাবে সন্তান প্রসব হবে মুহূর্তের মধ্যে সন্তান বড় হয়ে যাবে তার অপেক্ষা করতে হবে না জান্নাতে আল্লাহ এই পশু উলুর ব্যবস্থার তোমার ঘোরা এই জন্তু জানুয়ার যে উট বেরা ছাগল এগুলার প্রয়োজন নাই চাওয়া মাত্রি পাওয়া যায় পাওয়া এমন আছে যে শুক্রবারে আল্লাহু বহান আহ তালা জান্নাতিদেরকে ঘোরা দেবেন সেই ঘোড়ায় চড়ে তার আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যাবে সেখানে বাজারও হবে কিছু মানুষ তো ব্যবসায়ী আছে না তার ইচ্ছা থাকবে যে বাজারে কিছু ব্যবসা করার জন্য তখন সেই বাজারে ব্যবস্থা দিয়ে দিবেন পণ্য হয়ে যাবে বিক্রেতাও থাকবে ক্রেতাও থাকবে আল্লাহ সুবাহ সবকিছুর ব্যবস্থা করে দিয়েছেন আর সোনারূপা সোনারূপা সেগুলো জাননাতে কি প্রয়োজন আছে কারণ জান্নাতে এটার কোন মূল্যই নেই জান্নাতে যে প্রাসাদ তৈরি হবে সেইগুলো এক একটা ইট হবে সোনার এক একটা ইট হবে রূপার এই বিল্ডিং এর ইট যদি সোনার রূপার হয় তাহলে আছে সেতু এইগুলো সেখানে প্রয়োজন নেই আল্লাহ এই দুনিয়া যে এই ব্যবস্থাটা রেখেছেন যদি এটা না থাকত মানব সভ্যতার শৃঙ্খলা থাকত না এই জন্য এই দুনিয়ায় মানুষের মধ্যে এই সব জিনিসের প্রতি একটা আকর্ষণ দিয়েছেন আল্লাহ দিয়েছেন কিন্তু এই আকর্ষণটা যদি মানুষ মানুষ নিয়ন্ত্রিতভাবে রাখে রাখে অর্থাৎ এটা যদি আল্লাহ সন্তুষ্টির জন্য ব্যবহার করে সে বিয়ে করে আল্লাহ সন্তুষ্টির জন্য বেবিচার থেকে বাঁচার জন্য স্ত্রীর সাথে মিলিত হয় আল্লাহ সন্তুষ্টির জন্য সন্তান লাভের জন্য সন্তান লালন পালন করে আল্লাহ সন্তুষ্টির জন্য যে সন্তান বড় হয়ে আল্লাহর প্রতি জিহাদ করবে এগুলো স্বভাবগুলো তার জন্য কল্যাণের সে সম্পদ উপার্জন করে হালাল উপায় যে এই সম্পদ সে নিজেও বুক করবে আর অভাবী লোকদেরকে দিবে তাঁদি আল্লাহর প্রতি জিহাদের কাজও ব্যয় করবে এটা একটা সবের কারণে এই সম্পদ উপার্জনে নিষেধাজ্ঞা নাই কিন্তু যদি এর বিপরীত বিপরীত মানুষ যদি এইগুলোকে শুধু বুগের জিনিসই মনে করে হালাল হারামের চিন্তা না করে আল্লাহ সন্তুষ্টির কথা চিন্তা না করে আল্লাহর গজবকে ভয় না করে এগুলো ব্যবহার করে সেগুলো হল তাদের জন্য বিপদজনক। আর যাদেরকে আল্লাহ সুবাহ আল্লাহ সন্তুষ্টির জন্যই সব সে উপার্জন করলো ব্যবহার করল এগুলো গ্রহণ করল করলো কিন্তু এরপরও এটা প্রয়োজনীয়তা দুনিয়া পর্যন্তই শেষ দয়ালিকা মাত্র এটা হল দুনিয়ার জীবনের ভোগের সামগ্রী এর প্রয়োজন দুনিয়া পর্যন্তই শেষ এরপরে আর প্রয়োজন নাই সব প্রয়োজন এখানে শেষ পাই গেল আর কাছে রয়েছে ঠিকানা সবচেয়ে উত্তম ঠিকানা কোথায় আল্লাহর কাছে বান্দার জন্য আল্লাহ সুবাহালা তার উত্তম ঠিকানা নির্ধারণ করে রেখেছেন যেই ঠিকানায় আমাদেরকে জাননাতে এনেছো এই এত নিয়ামত রাজি দিয়েছ আমরা আর কি চাইব আল্লাহ সুবাহ আহত তাদেরকে বারবার প্রশ্ন করবেন যখন তারা দেখবেন দেখবেন যে আর তো জবাব না উপায় নাই একটা প্রশ্ন করতে হবে চাইতে হবে তখন তারা বলবে আল্লাহ জান্নাতে সুবাহর্যাদা দিয়েছো এত দিয়েছো। এত সুখ শান্তি আরামাই দিয়েছো আমরা চাই আর কখন ওইখান থেকে আমাদেরকে বের করে দিবেন না আল্লাহ সুবাহ আহ তখন তাদেরকে জানিয়ে দিবেন এটা আমার চূড়ান্ত ফয়সালা যাদেরকে জান্নাতে নিয়ে এসেছি তাদেরকে আমি বের করবো না আমি অতিরিক্ত তোমাদেরকে দিলাম আজকে থেকে আমি আমার সন্তুষ্টি তোমাদের প্রতি দান করলাম আর কখনো অসন্তুষ্ট হব না আল্লাহ সর্বোচ্চ নিয়ামত সেখানে তারা লাভ করবেন তো আল্লাহ সুবাহ আমাদের চূড়ান্ত যাওয়ার জন্য যা করা দরকার তাহলে আল্লাহর এই কিতাব কোরআন মজিদ তাকে মানতে হবে এই কোরআন মজিদে আল্লাহ সুবাহ আহ তালা যা কিছু আমাদের জন্য আদেশ করেছেন आल्लर आदेश सेल्लाह नि सिद्धानी एखन थी कुरान मुजिदे आल्लादेश अमान्य कर सब आदेश मे चल्ला আদেশের বিপরীত দুনিয়ায় আর কারো আদেশ আমি মেনে চলব না আর আল্লাহ যে সকল কাজ করতে নিষেধ করে দিয়েছেন এর কোনটির ধারে কাজ আমি আর যাব না যদি আমরা এই সিদ্ধান্ত নেই তাহলে দেখবেন যে এইও সিদ্ধান্তের উপর অটল থাকতে বেশ কষ্ট করতে হবে এটা খুব কঠিন কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া ছাড়া নাজাতের কোনো পথ নাই এই সিদ্ধান্ত নেওয়া ছাড়া না কোনো পথ নাই বান্দাই সিদ্ধান্ত নিয়ে অটল হয়ে যাবে বাকি আল্লাহর কাজ আল্লাহ আল্লাহ সাহায্য করবেন তাকে এই পথে অটল রাখার দায়িত্বটা হলো আল্লাহ যদি সে নিজের সে না আল্লাহ তাকে সরাবেন না তো আল্লাহ সুবাহান আমাদেরকে তৌকিক দান করুন যেন আমরা কুরআন মজিদ মজিদ সহি উপলব্ধি করতে পারি বুঝতে পারি শিখতে পারি জানতে পারি এবং সে অনুযায়ী আমল করতে পারি আমি মূলত ১৪ নম্বর পর্যন্ত আজকে আলোচনা করলাম পনেরো ষোলো পর্যন্ত এলাওত করেছিলাম বাকি পরবর্তীতে আর আলোচনা করা হ্যাঁ জান্নাতে তো সেখানে শ্রমণ শক্তি শক্তি আজকে দুনিয়ার মতো থাকবে না দুর্বীক্ষণ যন্ত্রের মাধ্যমে মানুষ যা কিছু দেখে দেখে এর চেয়ে বেশি শক্তিশালী হবে মানুষের চোখের जहान नामी देखते जहां नामी एके अन्दे कथाओं कथा सुनबहान तला जेतु जानना जहान नाम मध्य कर जानना कथाएं जहान नाम जहां नाम नीचे नीचे জান্নাত কোথায় সাঁতানের উপরে আরসের নিচে জান্নাতের সাঁত হলো মূলত আর এত উপরে আর যাহার নাম যা সর্বনিম্ন এরপর এরপরও কথা শোনা যাবে শোনা যাবে তো আল্লাহ তাদের সেই দৃষ্টি শক্তি সরল শক্তি যদি এমন দেন এই বিল্ডিং কি তুমি দেখছো তোমার এক জনের জন্য এক একজনের জন্য তো এক একটা রাজ্য থাকবে থাকবে পৃথিবীর মতো এক একটা রাজত্ব এক জনের থাকবে তার ঘরের দরজার সামনে গাছ থাকবে গাছের ছায়াটা এত থাকবে তার সে যদি একটা দ্রুত যান বাহনের উপর ধরে একটা গুড়াই যদি হয় গুড়ার উপর চোয়ার হয়ে দৌড়ে একশো বছর দৌড়াইও ছায়া অতিক্রম করতে পারবে না একশো বছর দৌড়ানোর পর ছায়া থেকে দূরে যেতে পারবে না বের হতে পারবে না তাহলে গাছটা কত বড় গড়টা কত বড় আর তার দরজাটা কত বড় আর এখানে এটা তো বোঝাটা সহজ মানুষ আজকে আমাদের মতো লিলি হবে না তো জানাতের মধ্যে একশো হাত লম্বা হবে আদমের সুরতে সকলে যাবে সকলে রাখতে হতে আদমের সুরত একশো হাত লম্বা তাহলে এই ঘরের সাপ কতটুকু উঁচু লাগবে লাগবে আর তার যদি লম্বাই হতো হয় তাহলে তার প্রস্তব বডিটা কত হবে কত বড় হবে কি জন্য তার জন্য দরজাটা কত বড় দরকার এ সব চিন্তা করলে দেখবেন যে আল্লাহ সুবাহার জন্য এমন ব্যবস্থা করে রেখেছেন এটা কেউ কল্পনা করতে পারে না মানুষের কল্পনার আর মানুষের চাওয়ার যাই চাইব সেখান থেকে বাধা দেওয়া হবে না সব পূরণ করা হবে নিয়োগ করলো যে সে ঘোরা পালবে কিন্তু কাজের হাত হতে পারে হজরত রাজু আল্লাহ যখন উনার বিয়ে হলো জুবাই রাজু আল্লাহ সাথে তিনি বললেন যে আমি জুবাইয়ের ঘরে এসে দেখলাম তার না আছে কোন স্থর সম্পদ না সম্পদ তার মাত্র দুইটা উঠ কোন বন্যায় আছে দুইটা ঘুরা যেটা দিয়ে কুয়া থেকে পানি উঠানোর কাজ করা হয় আমি এই দুইটা উঠ বা দুইটা কাজ। তো সেটা প্রয়োজনীয় কাজে তো ব্যবহার করা যায় আর প্রয়োজনের সময় যুদ্ধের জন্য অসুবিধা নেই তাহলে কোন প্রশ্ন আর নাই সুবাহান্লাহমদাহদিকে সাহেদ আল্লাহ